আমরা ধারাবাহিক আলোচনা শুনে আসছি হাদিস শরীফ থেকে বুখারি এবং মুসলিমের কিছু বাছাই করা হাদিস যেগুলো বিষয় ছিল মানুষের মন থেকে দুনিয়ার মোহ কিভাবে কমানো যায় আখেরাতে জান্নাতে যাওয়ার শখ আগ্রহ কিভাবে বৃদ্ধি করা যায় যার থেকে বাঁচার আকুতি কিভাবে তৈরি করা যায় এই বিষয়ে আমরা হাদিস শুনে আসছিলাম তার এই ধারায় হয়তো এটা আমাদের সর্বশেষ শেশন হতে পারে আজকে আমরা যে হাদিস শুনবো আবদুল্লাহ রাদুল্লাহ সাম আবাহ রাধু আল্লাহন ইয়াকুল সামায়তুল রাসুল্লাহি সাল আলহি ও সাল্লাম ইয়াকুল কুল উম্মাতি মুফা ইল আল মুজাহির রাসুল উল্লাহ সাল্লামের সাথ করলেন আমার উম্মাতে সবাইকে মাফ করে দেওয়া হবে মাফ পেয়ে যাবে তবে ওরা নয় যারা গুনার কাজকে প্রকাশ করে দেয় গুনার কাজকে খোল্লম খোলা ওপেনলি এক্সারসাইজ করে এবং সেটা করে তারা গর্ববোধ করে এবং গুনার গল্প করে বেড়ায় তিনি একারা গুনার কাজ মানুষকে দেখানো শোনানো বলা ওপেন করে দেওয়া একজাম্পল হচ্ছে ওই লোক যে ব্যক্তি রাতের বেলায় কোনো অপকর্ম রাতের অন্ধকারে কোনো গুণা করে বসেছে হুল আর সকালে যখন উঠে আল্লাহ তালা তার গুণাটাকে গোপন করে রেখেছেন লুকিয়ে রেখেছেন কেউ জানতে পায়নি ফয়াকুল ইয়া ফুলান আমিল তুল বার হাতা ক্যাদা ওয়া ক্যাদা কিন্তু আফসোস সে সকালে লোকদেরকে বলে বেড়ায় জানো কালকে রাত্রে এমন গুণা করেছি। এমন কাজ করেছি এমন কাজ করেছি সে তার বাহাদুরি প্রকাশ করে তার বীরত্ব প্রকাশ করে যে এমন কাজ সে করতে পেরেছে এটা তার ক্রেডিট তার কৃতিত্ব এই লোককে আর আল্লাহ মাফ করেন না বাতা অথচ আল্লাহ তার গুণাকে লুকিয়ে রেখেছিলেন এখন সে নিজেই বাহাদুরি করতে গিয়ে বীরত্ব দেখা থেকে প্রকাশ করে দিয়েছে। সাত আল্লাহ আনহু সে নিজেই আল্লাহ তালার লুকিয়ে রাখা এই পর্দাটাকে সরিয়ে দিল কিন্তু যদি আল্লাহ মাফ করুন কেউ গোপনে কোনো গুণা করে ফেলে তাহলে আল্লাহ তালা আর একটু রহম করছেন যে তার গুণাটা সে যদি তব করে ফেলে আল্লাহ তালা অপেক্ষায় আছেন লুকিয়ে রাখেন মানুষের সামনে তাকে ধরা যাতে না পড়ে কেউ যেন সাক্ষী না হয়ে যায় আল্লাহ তালা অনেক রহম করেন কিন্তু কিছু লোক আমাদের সমাজে আছে তারা গুণা করার পরে এই গুনার কৃতিত্ব দেখাতে চায় মানুষকে এরা সীমা সীমারন্ন করে গুণা করার পরে এরা লজ্জিত ফিল করে না আল্লাহর কাছেও না মানুষের কাছেও না এবং এরকম দেখা গেছে যে মানুষের ইজ্জত নষ্ট করে করতে করতে এক লোক কোনো দেশে একশতম বর্ষপূর্তি আপনার সেলিব্রেট করেছে যে একশো জনের উপরে এসে তাদের ইজ্জত নষ্ট করার কারণে পার্টি করে অনেকে দাওয়া দিয়েছে মানুষ কত বড় ক্রিমিনাল হতে পারে আল্লাহ আল্লাহতালা গুণা পৃথিবীতে হোক এটা চান না এই অনেক গুণা করার পরে মানুষ যেন এগুলো আলোচনা না করে না বলে এটাই হওয়া উচিত কিন্তু মানুষের মধ্যে যখন ইমান থাকে না এলম থাকে না আল্লাহর ভয় আসে না সে বুঝে না যে সে তার নিজের ক্ষতি যা হওয়ার হয়ে গেছে ক্ষতিটাকে কয়েক গুণ করে নিয়ে আসছে সে যদি লুকিয়ে রাখতো এবং আল্লাহর কাছে একসঙ্গে অনুতপ্ত হতো লজ্জিত হতো কান্না কান্নাকাটি করতো তাহলে ক্ষমা পাওয়া তার জন্য ইজি হতো যখন সে বাহাদুরি করে বলে বেরিয়েছে এখন ক্ষমা করার কাজটা ডিফিকাল্ট হয়ে গেছে আরও কঠিন হয়ে গেল দর্শক মডেল আমরা পরবর্তী হাদিসের দিকে যাব সেটা শহীদ বখারির দুই নম্বর হাদিস আব্দুর রহমান ইবন আবি বাকরা তার পিতা থেকে বর্ণনা করেন তিনি বলেন আসনা রাজুলন আলা রাজুলিন্দান্নবী সাল আলী আসাল্লাম একজন লোক আরেকজন লোকের খুব প্রশংসা করা শুরু করলো ভূয়সী প্রশংসা করা শুরু করে দিল রসল্লাহ সাল্লাহ আসলাম সেখানে ছিলেন এই লোকটা অমুক তমুক এই করেন সেই করেন খুব প্রশংসা তার করা শুরু করে অনেক প্রশংসা করল রসল্লা সাল্লাহ আসলাম শুনে প্রশংসাকারীকে বললেন ওয়াইলাক কাতা আতা অনকাসেবে তুমি ধ্বংস হও তুমি তোমার এই যার প্রশংসা করলে তার গরদানটা কর্তন করে দিলে তুমি তার গরদান কেটে ফেললা তার সর্বনাশ করে ফেললা। তার সামনে তুমি তার এত প্রশংসা শুরু করে দিলা এই কথাটা তিনি একবার নয় বলেন কতবার মেরা আরান, কতবার বলেন রিপিট করলেন রিপিট করলেন তুমি এলোকটা গরদান কেটে দিলা তুমি এলাকা গরদান কেটে দিলা তার অর্থ হচ্ছে কারোর সামনে কারো এত প্রশংসা করতে নেই এখন কোন কোনো সময় লোকেরা ভালো কাজ করে একদম কিছুই বলা যাবে না কি তাহলে বা একটা ভালো লোকের পরিচয় তুলে ধরলেন কিছুই বলার সুযোগ নাই সে প্রসঙ্গে তিনি বললেন মান ক্যাদাহু কেউ যদি তার কোন ভাইয়ের কোনো মুসলিম ব্যক্তির ভালো গুণ বলতে চায় তার ভালো পরিচয় তুলে ধরতে চায় তাহলে কিছু বলুক সীমিত পর্যায়ে আর শেষে দিয়ে বলবে বলার শেষে অ্যাড করবে আহ ফুল হাসিবু হু আমি অমুককে এমন মনে করি আর কি আমার জানামতে এরকম মনে হয় আর কি তবে আল্লাহ হিসাব আমি আল্লাহ লোকটা ভালো আমার কাছে মনে হয় লোকটা ভালো তার এই গুণ আছে এই গুণ আছে তবে না তাকে এরকম মনে করি আমি আমি কনফার্ম হওয়ার কোন কারণ নাই কারণ আমি সামনে দেখি গোপনে কি করে তাকে আমি জানি আর ওলা উজাক্কি আল্লাহ আহাদা আল্লাহ তালাই ভালো জানেন তিনি ভালো জানেন কে ভালো কে মন্দ আল্লাহ তালা অন্য একটি আয়াতের সাথ করেছেন ভালা তুজাকু ফুসাকুম হুয়া আলামু বেমানি তাক তোমরা নিজেরা নিজেদের খুব সার্টিফিকেট দিও না নিজেরা নিজেদের প্রশংসা করো না গুনগান গেও না হুয়া আলামু বেমানির তাকা তিনি জানেন তার মধ্যে তাকোয়া আছে আমরা কেউ জানি ভিতরে কত রকম তাকুয়া আছে না এই অনেক সময় লোকেরা বলে উনি এত বুজর্গ ওনার হাত তুললি তুললেই দোয়াকবুল হয়ে যায় এরকম বাড়াবাড়ি করে অনেক সময় লোকেরা খুব বাড়াবাড়ি করে অনেক গল্প ছড়িয়ে দেয় এই ধরনের এক জাতীয় সীমা লঙ্ঘন আছে আল্লা তারা এটা পছন্দ করেন না কাউকে যদি আমরা ভালো বলি তার একটা সীমা থাকবে আর শেষে দিয়ে বলে দেবো আল্লাহ ভালো জানেন আমার ধারণা আর কি এরকম আমি কারোর ব্যাপারে আল্লাহ সামনে সার্টিফিকেট দেব না এছাড়া যাকে বলা হল সে যদি শুনেন যে তাকে কেউ কিছু ভালো বলেছে অল্প বলুক আর বেশি বলুক তিনি চেষ্টা করবেন এগুলো দেন বেশি না বলেন তিনি বাধা দেওয়ার চেষ্টা করবেন কম বলেন বেশি বলেন না এত বলা ভালো না তিনি থামানোর চেষ্টা করেন তিনি পছন্দ করবেন না তিনি যদি ইন্তজারে থাকেন আরেকটু বলুক না আর একটু বলুক তাহলে ওনার এই মানসিকতাটা আল্লাহ তার কাছে খুব ঘৃণার কারণ হবে এরপরে যদি কেউ বলে ফেলে তাহলে একটা দোয়া পড়ে নিজেকে কীভাবে রক্ষা করা যায় সেই দোয়াটা খুব সুন্দর দোয়া সেটা হচ্ছে আল্লাহ মায়া কলুন ওয়াজ আল্নি খাই মায়া দুল্লুন আলামুন ওয়াজ আল্নি খাই মায়া দু আল্লাহ আমাকে দায়ী করবেন না তারা যা কিছু বলছে আমার ব্যাপারে আমাকে মাফ করে দেবেন আল্লাহাম তু আসে দিন বেমায়া করুন তারা আমার ব্যাপারে যা বাড়াবাড়ি করে বললো অতিরিক্ত কথাবার্তা বলেছে আমার যে খুব প্রশংসা গুনগান গাইলো আল্লাহ এই জন্য আপনি আমাকে পাকড়াও করবেন না আর আমি আমার যে গোপনে অনেক ত্রুটি আছে অনেক গুণা আছে এগুলা তারা কেউ জানে না আল্লাহ সেগুলো আপনি আমাকে মাফ করে দেন আর আমাকে মানুষ যা ধারণা করে তার চেয়েও আরও ভালো করে দিন আপনার কাছে তার চেয়ে আরও ভালো বানিয়ে দিন তাহলে এইরকম যদি মানুষ বলা শুরু করে দেয় তাহলে তার মধ্যে গর্ব অহংকার আসার সম্ভাবনা থাকলে কেটে যাবে আর যদি এগুলো না বলে আর খুব খুশি আমার এত প্রশংসা হচ্ছে আর হোক তাহলে এটা তার জন্য অনেক বড় ক্ষতির কারণ হবে তাকে হত্যা করার মতো ক্ষতির কারণ হয়ে গেছে আমাদের সমাজে অনেক সময় লোকের এগুলো বেশি বাড়াবাড়ি করে ও আজ মাহফিলে বক্তাকে বসিয়ে তার এত উপাধি এত টাইটেল এত গুণগান লম্বা ফিরিসি দেওয়া শুরু করে দেয় কোনো বড় সরকারি কর্মকর্তা আসলে তাকে এরকম করে তার মান সম্মানে কিছু চিঠিপত্র লেখে মানপত্র মানপত্র বলে শোনায় অনেক কিছু পড়ে অনেক কিছু তার গায় দুমাছ লিখে ফেলে এ সমস্যা বাড়াবাড়ি ঠিক নয় আল্লাহ তালা পছন্দ করেন না আমরা এখন একটা বিরতির দিকে যাব ইনশাল্লাহ বিরতির পরে বাকি অন্য হাদিসের দিকে আমরা যাব যাবো আবিল্লাহি তফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বাদরুদ্দান আদমি আমার সারা পৃথিবীর মানুষকে সম্বোধন করে বলছেন তোমাদের রব কে তোমাদের প্রতিপালক ভয় করো যারা আছে মাটিতে এবং আকাশে এই জীবন তারপরে মৃত্যু তারপরে যে আখেরাত এর যে একটা চক্র সেই মহান আল্লাহর আলমিনের দরবারে তোমাদেরকে ফিরে যেতে হবে जगतिया शुक्रवार विंगे और विंग चूड़ान बार्ता महा রাখবেন শুধুমাত্র মমিনের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ সাথে আসসালামাইকুম রাহমতুল্লাহ দর্শক মন্ডলী আমরা বিরতির পূর্বে হাজির শুনছিলাম আল্লাহ মানুষের অতিরিক্ত প্রশংসা পছন্দ করেন না এবং এই কাজ যারা করে তারা তাকে হত্যা করার মতো তাকে গলা কেটে ফেরে হাজির তিনি নিষেধ করলেন এই আমরা সতর্ক হই মানুষের ভালো গুণ বলা যাবে যজাক আল্লাহু খায়রান আল্লাহ তালা আপনাকে নেকি দান করুক অনেক আমরা ফায়দা পেয়েছি আমাদের অনেক উপকার হয়েছে এরকম যে চার লাইন ঠিক আছে কিন্তু এর বেশি বাড়াবাড়ি ঠিক নয় আর শুনবেন তিনি আল্লাহ তালা কাছে শুধু মাফ চাইবেন আল্লাহ বেশি বলে ফেলছে তুমি আমাকে আমাকে দায়ী করো তারা দাও বলে ফেললো আমার গুণাগুলো তুমি মাফ করে দাও যেগুলো তারা জানে না আর আল্লাহ মানুষের ধারণা তুমি তোমার কাছে আমাকে আরো ভালো করে দাও এই কথা বললে মানুষের মধ্যে আরও আরো বিনয়ী হয়ে যাবে গর্ব অহংকারের চান্স থাকবে না সায়তাম সুযোগ নিতে পারবে না এবারে আমরা যে হাদিসটি নেব সেটা হচ্ছে আমের সাদ বলেন। ইবিনা সাদিন আবি অকাশি ইহি ফাজা আহু ইবনু অমর সাহাদ আবি অক্কা সরাদাহ আনহু একজন সাহাবি এই হাদিস মুসলিমে এসেছে হাদিসের নাম্বার হচ্ছে দুই হাজার নয়শো نمبر নম্বর কিতাবজ্জাহহ ওর রাকায়ক অধ্যায়টা হচ্ছে হাখেরাত মুখী হওয়া দুনিয়ার লোভ কমানো সাহাদেবিন আবি অক্কা সরাদ সঙ্গে দেখা করতে আসলেন ওনার ছেলে অমর সাহাদবিন আবি আকাশ তখন নিজের বাড়িঘর এ না থেকে তিনি এসেছিলেন তার শহরের বাইরে বা গ্রামের বাইরে যেখানে উঠ ছাগলগুলো চরাচ্ছে ওখানে এসে সময় কাটালেন অনেক সময় এখানে থাকলেন এখন কোনো কারণে দরকার হয়েছে বাড়ি থেকে ওনার ছেলে এসেছেন ছেলের নাম হলো অমর যখন ছেলে আসছে উঁচে করে আসছেন বা ঘোড়ায় চড়ে আসছে যেটাই হোক সাদ পিতা দেখলেন তার ছেলে আসছে তখন তিনি বুঝলেন এই যে আসছে কাজটা তো ভালো হচ্ছে না তিনি তখন নিজে বললেন রাকে এই যে আগন্ত কাজছে ঘর সওয়ার হয়ে বা উঠে সওয়ার হয়ে তার কাছে কোনো ক্ষতি থাকলে আমি তার থেকে আল্লাহ কাছে পানা চাই তার থেকে আল্লাহ কাছে পানা চাই এর মধ্যে কোনো ক্ষতি থাকলে কিন্তু যে আসছে উনি তার ছেলে আসলে সে আসার কারণে তিনি কিছু ক্ষতির আশঙ্কা করছেন ক্ষতিটা কি পরে আসবে ছেলে আসলো ছেলে নামলেন নামে ছেলে সালাম কালাম দিয়ে বাবাকে বললেন আ নাজাল তাফি ইবি ও গান ও তারাক্তান আপনি এখানে খুব শান্তিতে নিরিবিলি মরুভূমির মধ্যে উঁট আর ছাগল নিয়ে ব্যস্ত আছেন আর লোকেরা সমাজের মধ্যে গ্রামের মধ্যে বা মধ্যে সোসাইটির মধ্যে কত দেন দরবা ফেতনা ফাসাদ কে কার দখল করবে এইগুলো কত দরবার চলছে এগুলো অথবা কোন জায়গায় মুসলমানদের দুই দলের মধ্যে যুদ্ধ হয়ে যাচ্ছে কিছু একটা এরকম যদি হয়ে যায় আপনি এগুলো থামাবেন না এগুলো মানুষকে হেল্প করবেন না আপনি একদম সিনিয়র শাখাবি অনেকে আপনাকে সম্মান করে আপনি এগুলো সব ফেলে রেখে এখানে নিরিবিলি উট আর ছাগলের পিছনে সময় দিচ্ছেন উনি যে আশঙ্কা করছিলেন ওনাকে নিয়ে যেতে আসছে আসলে উনি এখানে একটু নিরিবিলি আছে নিরিবিলি থাকতে দেবে না এই জন্যই বলছেন যে এই যে বুড়াই নিয়ে আসছে দুঃসংবাদ আসছে এটা থেকে আমি আল্লাহর কাছে পানা চাই তিনি খবর নিয়ে আসেন কোনো একটা গন্ডগোল হয়ে গেছে ওনাকে এখন ধরে নিয়ে যেতে হবে থামানের জন্য তখন ফাদার আবাস ছেলে যখন এরকম করে ওনাকে একটু আবেগ সহকারে বাবাকে তার ধমক দেওয়া যায় না বাবাকে একটু গুরুত্ব দিয়ে আবেগ সহকারে বললেন যে মানুষের এত দরকার আপনার কাছে আর আপনি এখানে নিরিবিলি পড়ে আছেন সাদ ফি রিহি পিতা ছেলের বুকের মধ্যে একটা থাপ্পড় দিলেন মারার জন্য নয় তার দৃষ্টি আকর্ষণের জন্য আমি কেন এখানে আসি জানো তু রাসুল্লাহ আল খাফে আমি নবী করিম সাল্লামকে বলতে শুনেছি আল্লাহ পছন্দ করেন ওই বান্দাকে যে বান্দা আল্লাহর তাকো অর্জনে ব্রতি মো হতে চায় চেষ্টা করছে আলগানি অন্যদের কাছ থেকে কিছু চায় না নিজে স্বয়ং সম্পূর্ণ হওয়ার জন্য স্বাবলম্বী হওয়ার জন্য চেষ্টা করে অন্যদের কাছে হাতও পাতে না অন্যদেরকে জ্বালা যন্ত্রণাও দেয় না নিজে কাউকে কষ্ট দেয় না আবার কেউ তাকে অনেকে এসে তাকে সহযোগিতা করুক এগুলোও চায় না নিরিবিলি এভাবে থাকা আল খাফি নিজেকে লুকিয়ে রাখা কারণ কোনো লোক যদি যত বেশি সমাজে যাবে তত লোকদের সঙ্গে মিশতে হবে এবং ব্যস্ত থাকতে হবে এবং সেই লোকটা যদি হয় একটু উঁচু মানের কোনো কারণে তিনি একজন বড় ব্যক্তিত্ব তাহলে তিনি কোনো জায়গায় মানব সমাজে গেলে ওনাকে নিরিবিলি থাকতে দেবে কেউ চতুর্দিক থেকে ঘিরে ধরবে কত কথা বলবে এদিকে টানবে ওদিকে টানবে চা খান আমার বাড়িতে আসেন এই কথাটা কোনো শেষ নাই তো এই এত ব্যস্ততা সমাজ নিয়ে আর তোমাকে নিয়ে সবাই টানাটানি করবে এটা আল্লাহ বেশি পছন্দ করেন না জানছো বাবা আল্লাহ তারা দেখতে চান যে লোক লোককে সে যে থেকে লুকায় নিজেকে লুকিয়ে রাখে খাফি তা আমি এখন বাড়িতে থাকলে ঘরে থাকলে লোকেরা সকাল সন্ধ্যায় এই কাজে সেই কাজে গল্প করতে এটা সেটার জন্য সারা দিন ব্যস্ত রাখে আমি একটু উল্লুকিয়ে আছি এখানে নিরিবিলি অর্থাৎ আল্লাহকে ডাকার ভালো একটা সুযোগ পাওয়া যাচ্ছে তুমি আসলা আমার ডিস্টার্ব করতে নিয়ে যেতে তাহলে এখানে আপনারা হয়তো একটা কন্ট্রাডিকশন কেউ কেউ ফিল করবেন যে আরেকটা হাজিস আছে ওই লোকটি উত্তম মানে নাস, যে লোকদের সঙ্গে মিশে এবং তারা কষ্ট দিলেও কষ্ট সহ্য করে ওই লোকের তুলনায় যে লোক নিরিবিলি শুধু খালি আল্লাহর ইবাদত করে আল্লাহ আদাহ ও এত যে ব্যক্তি মানুষের সঙ্গে মিশে মানুষ তাকে কষ্ট দেয় এবং সেজন্য সে সবর করা লাগে এবং তারা তার সঙ্গে যখন জাহেলিয়ত মূর্খ মতো আচরণ করে তখন সে বরদাস্ত করে এই লোকটা অনেক ভালো যে লোকটা নিরিবিলি কোন জায়গায় কোনো মসজিদের শুধু বসে আছে অথবা নিরিবিলি ঘরে কোন মধ্যে বসে সারা দিন শুধু আল্লাহ ইবাদত করে এই দুই রকমের হাজিসের দুইটা বক্তব্য আমরা পাচ্ছি এখন কেউ নিবে কোন হাদিস কেউ নিবে শুধু এবাদতের হাজিস যে দেখো নিরিবিলি সাদ রাদু বলেছেন আল্লাহ তাকে বেশি পছন্দ করে নিরিবিলি লুকে রাখো নিজেকে আবার কেউ নিবে মানুষের খেদমতে খাল করলে আল্লাহকে পাওয়া যায় তাদের কাছে এবাদত পড়া ক্রমশই পড়া দোয়া দর জন্য সময় দেওয়া এগুলো সময় তাদের নাই তারা শুনত পড়ার সময় নেই সারাদিন মানুষকে নিয়ে দেন দরবার রাতের বারোটা পর্যন্ত ব্যস্ত আছে। কোনটা যাব আমরা কোনটা ভালো হবে দুইটাই ইসলামের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে দুটার মধ্যে ব্যালেন্স করতে হবে ভারসাম্য রক্ষা করতে হবে সারাদিন মানুষের সঙ্গে কথাবার্তা গল্পগুজব আড্ডার মধ্যে দরবার মধ্যে চলে গেলে দেখা গেল যে তার সারাদিনে একটু করমশিব পড়া হয়নি সকাল সন্ধ্যা জেকেরগুলো পড়া হয়নি একটু আল্লাহ সামনে বসে নিজের গুণাগুলো কথা চিন্তা করে তবা করার সুযোগ হয়নি এই দরবার থেকে সেই দরবার সেই দরবার থেকে ওই দরবার এটাও টু মাছ আবার কেউ আছেন যে তারা সমাজের লোকেরা এত সমস্যায় আছে এত মারামারি এত কলহ এত দ্বন্দ্ব এত ঝগড়া ফাসাদ আত্মীয় স্বজনের মধ্যে কথাবার্তা বন্ধ এগুলোর কোনো খবর নাই ইউনিয়নার দিনই দায়িত্ব দিন নিয়ে বসে আছেন তিনি তার এবারতে তার দাওয়াতে আল্লাহ রাস্তায় তিনি সময় কাটান এগুলা দিকে তিনি আদৌ মাথা ব্যথা তার কিচ্ছু নাই কোনো গুরুত্বই দেন না দুইটাই আসলে ঠিক নয় মাঝখানে এসে মানুষের উপকার করতে হবে মানুষকে মধ্যে এসলাস করতে হবে এসলাস দাহাতুলবাইনের অনেক সজিলত ফসাদুল দাহাতুলবাহিন হিয়াল হা লা কোনো মানুষের মধ্যে পরিবারের মধ্যে সমাজের মধ্যে দ্বন্দ্ব কলহ ঝগড়া ফাঁসার সৃষ্টি হয়ে গেলে সেটা হচ্ছে হালেখা সেটা দিনকে এভাবে শেভ করে ফেলে দিনকে এভাবে মুসে নিয়ে যায় যেভাবে একটা ব্লেড পশমকে মুসে ফেলে সাফ করে দেয় মানুষের মধ্যে সম্পর্কের অবনতি এত ক্ষতির কারণ তাদের যারা ইশলাস করবে আল্লাহ তালা তাদেরকে বিরাট নেকির দান করবেন এই জন্য সমাজের মধ্যে সময় দিতে হবে আবার আমার সঙ্গে আল্লাহ সময় দেওয়া লাগবে কোনোটা একটা দিতে কি আরেকটা কমিয়ে দেওয়া যাবে না বন্ধ করে দেওয়া যাবে না দুটোর মাঝখানে একটা ব্যালেন্স হতে কোন সময় এইটার প্রয়োজন বেশি কোনো সময় আরেকটা সুযোগ বেশি আসতে পারে কিন্তু দেখতে হবে ওভারঅল গড়ে জেনারেলি আমরা যেন একটা সুন্দর ইংসাপূর্ণ বন্টন করি আমাদের নে কাজের মধ্যে সমাজ সংস্কার সমাজ সংশোধন মানুষের উপকার এগুলো দিনই কাজ আবার আল্লাহ তালার সঙ্গে সম্পর্ক স্থাপন করা একান্তভাবে আল্লাহ সঙ্গে সম্পর্ককে মজবুত করা যেন সময় পাওয়া সেটাও গুরুত্বপূর্ণ কাজ দুটো নিয়েই আমরা যেন ব্যালেন্স করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন দর্শক মণ্ডলী আমাদের ধারাবাহিক হাদিস আলোচনার আজকে এই সেশনে সমাপ্তি হয়ে গেল আলহামদুলিল্লাহ বকার বাসাই করা হাদিসগুলো কিতাবজুহ আর এবং বকার আরেক এই চ্যাপ্টারের হাদিসগুলো মোটামুটি আমরা প্রায় মেজরিটি হাজিজগুলো আমরা কাভার করার চেষ্টা করেছি আল্লাহ রবুল আলমী যদি এগুলো আমাদের আমলে নিয়ে আসার জন্য আস্তে আস্তে চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন তাহলে আমাদের এই আলোচনা শোনা আলোচনা করার মধ্যে ফায়দা রয়েছে আর যদি কথার মধ্যে থেকে যায় আমরা শোনার মধ্যেই রেখে দেই আমলে না আনি চেষ্টা না করি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমার প্রশ্ন হলো আপনি একটু আগে বলেছিলেন যে বৃক্ষরোপন করলে তার ফল কেউ ভোগ করলে সাতকায় জারিয়া হয়ে যায় এটা এখন আমরা জানি যে কোন কাজ ভালো কাজ যদি আমার মনে আল্লাহর সুমতাল সন্তুষ্ট নিয়ে থাকে বৃক্ষোপ করল বৃক্ষোপণ করে তার এই করে বিক্ষরোপণ করলো এবং এইটা বেশি করে মানুষ দুনিয়ার লোভে তো করার পর ইন্তেকাল করলো এটা কি তার সব পেজারিয়া হবে কি বৃক্ষোপণে যদি আল্লাহ নিয়তটা যোগ করে দিতেন সব পাওয়ার তাহলে আরো বেশি ভালো হয়ে যেত যে কোনো কাজে যদি আল্লাহ তালা সন্তুষ্টিটা যোগ করা যায় তাহলে কাজটার স্বভাবের পরিমাণ অনেকগুণ বেড়ে যায় এতে করে সে এটা খেয়াল করেনি কেউ কেউ আসে খেয়াল করে না মিস করে ফেলেছে সব কমে যাবে কিন্তু যেহেতু মানুষ ফায়দা পাচ্ছে আশা করা যায় যে একদম বঞ্চিত হবে না তবে যে রিয়া প্রদর্শনচ্ছার জন্য করে নাম কূরানের জন্য করে তারটা একটু বিপজ্জনক অবস্থায় আছে যে নাম কূরানের আইডিয়াটা কনসেপ্ট মাথা থেকে সরিয়ে দিতে হবে আর আল্লাহ তালার কাছে পাওয়া যাবে এই নিয়তকে কনফার্ম করতে হবে আর কোন সময় যদি বলে যে সংসারের দরকার আছে করে ফেললাম কিন্তু খেয়াল করে নাই। তো হয়তো আশা করা যে আল্লাহ তালা দিয়ে দেবেন কিছু ইনশাল্লাহ কারণ সংসারে কাজ চালানো পরিবারের জন্য খাদ্য সামগ্রী জোগাড় করা চাকরি করা ব্যবসা বাণিজ্য করার মধ্যেও সব আসে নিয়তটা যোগ হলে সবের পরিমাণ অনেক বেড়ে যায় আর নিয়তটা যত দুর্বল হয় বা কমে আসে বা ভুলে যায় তত সব একটু কমে কিন্তু একেবারে বঞ্চিত হবে না দর্শক মণ্ডলী আমরা এখানেই শেষ করতে হচ্ছে আল্লাহ তালা আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে গেলে মাফ করে দিন সব হানকাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত আপনার উট রোড বার্মিংহাম নম্বর শূন্য এক এক তিন দুই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 तक एक जन के बाद दिए दो चुपे चुपे कथा जतान लोकर सी मिलित ना कारण दुश्चिंत फिलते मुस्लिम तीतियों खंड সালামুত্থায় অনুচ্ছেদ নশো চোদ্দ হাদিস নম্বর পাঁচ বাইশ